বাংলা মানবতা সমাধান আসসালামলাইকুম বরহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওবতকিনবহাম ওসহাবি আজমাইন আোতা দর্শক এবং সুদী শুভনোদ্দীদের প্রতি আন্তরিকভাবে মুবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সুল হ্যাদিস সমাজের প্রথম সূচনা হচ্ছে ব্যক্তি ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে কয়েকটি রাষ্ট্র মিলি একটা আঞ্চলিক পরিবেশ তারপর হলো আন্তর্জাতিক পরিমণ্ডল ইসলাম কিন্তু সর্বকালের সর্বযুগের জন্য উপযোগী একটি জীবন জীবনবিধান ইসলামে এমন কোনো বিষয় নেই যার সমাধান কোরআন ও হাদিসে নেই এবং আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আমাদের জন্য আমাদের জীবন চলার পাতেও হিসাবে যত নির্দেশনার প্রয়োজন যত তথ্য উপাতের প্রয়োজন যত প্রকার নীতিমালার প্রয়োজন সব কিছু আমাদের জন্য চূড়ান্ত করে দিয়ে গেছে অত্র হাদিসটি আমাদের নির্ধারিত গ্রন্থের ষোলতম হাদিস এবং আমাদের ধারাবাহিক দর্শের চব্বিশতম দর্শ এই ষোলতম হাদিসটির বর্ণাকারী প্রখ্যাত সাহাবি সাহাবি আবু তিনি বলেন জনৈক ব্যক্তি রসুল সাল্লিউসাল্লামকে বললেন আও হে রসুল আমাকে করুন। আমাকে উপদেশ দিন কলা ওই লোকটির প্রশ্নের জবাবে রসল্লাহ সালি সাল্লাম বললেন তুমি রাগ করো না তুমি ক্রুধান্বিত হইও না তুমি ক্রুধে ফেটে পড়ো না মেরান বারংবার এই কথাটি আসতে লাগলো অর্থাৎ ওই সাহাবি প্রশ্ন আবার করেন রসুল স্লাম একই উত্তর দিন লতা হজম আবার প্রশ্ন হয় রসুল স্লাম একইভাবে বলেন ল হজম তুমি রাগান্বিত হইও না হাদিসটি বুহারি শরীফের শুধু দর্শক প্রথমে আমাদের একটা কৌতূহল দেখবে যে এই হাদিসে প্রশ্নকারীকে যেহেতু বর্ণাকারী আবু বলছেন জনৈক ব্যক্তি নবী করিম সাল আলিহ্লামকে বললেন অপরা হাদিস আমাদের আমাদেরকে এই কৌতূহল দূর করে দিচ্ছে। কারও মতে এই প্রশ্নকারী সাহাবি ছিলেন সাহাবি আবুদ্দা রাজি আবুদ্দা রাজিউসাল্লামের সমীপে হাজির হয়ে বিনয় ভাবে আল্লাহ নবীর কাছে বললেন আপনি আমাকে এমন আমল এমন কাজ এমন উপদেশ দিন যে কাজটা করলে যে উপদেশটা মানলে ওই কাজ আমাকে বেহেস্তে প্রবেশ করিয়ে দেবে তখন রসম সাল্লি ইসলাম বলি লা তুমি রাগ করো না ও লাকেল যান তোমার জন্যই যান না হ্যাঁ দৃষ্টি কারো মতে সেই প্রশ্নকারী ছিলেন জারিয়া এবং তুমি যাই হোক না কেন প্রশ্নকারী যিনি হন না কেন এখানে একটি চমৎকার দিক সেটি হচ্ছে যে জান্নাতি যাওয়ার আগ্রহ এবং নেকির কাজে প্রতিযোগিতার যে প্রবণতা সাহাবাদের মধ্যে পরিলক্ষিত হয়েছিল সে সময়ে আজকে বর্তমান মুসলমানদের মাঝে সেটা কিন্তু একেবারে অপ্রতুল অনুল্লেখযোগ্য একেবারে কমেই গেছে অব্বকর রজি সব সময় ফলো করতেন আমর রজিউল্লাহান অবকর আল্লাহর রসুলের প্রিয় এবং অমর রসুলের প্রিয় কিন্তু অবকরজি আল্লাহ আনহু নেকি বেশি করেন অমরের পিছনে পিছনে চাহিদাও সেরকম হয় আমি যদি ওই রকম প্রতিযোগিতায় আগাতে পারতাম তাই অবকরজি আল্লাহ আনহুর খিলাপত কালে প্রায়ই অবকরজি আল্লাহ আনহু ফজুরের সলাৎ আদায় করে দোয়া ওখির সমাপন আনতে তিনি তখন চলে যেতেন চলে গিয়ে কিছু সময় নিবৃত্তে এক জায়গায় গিয়ে কিছু কাজ করে ফিরে আসতেন অবকরদ্দাহ আনহুর এই কর্মটি অমরাজ্লাহ অন্তরে সে একটা কৌতূহল জাগল মনে প্রশ্ন হলো তিনি কি করেন একদিন তিনি চুপি চুপি ফলো করলেন কি দেখতে পেলেন যে একটি তাঁবুর ভিতরে ঢুকে খালিফা তর রসুন সাল্লিয়াম সেখানে তাদের জন্য কিছু কাজ করে বের হয়ে গেলেন অমরাজিয়াল্লাহ আনু পরক্ষণে ঢুকলেন ঢুকার পরে দেখতে পেলেন যে একটি বৃদ্ধা কয়েকটি শিশু বাচ্চা নিয়ে আছে। জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কেমন করে থাকছো। এবং কি খাচ্ছ তখন বললেন মহিলাটি জবাব দিল যে আমরা তো খুব অসহায় আমাদের কেউ নেই এখানেই আছি এবং খাচ্ছি কি প্রতিদিন একজন বৃদ্ধ মানুষ আসে এবং আমাদের জন্য নিজ হাতে কিছু রুটি এবং কিছু তৈরি করে দিয়ে যায় সেগুলি আমরা খেয়ে আমরা বেঁচে থাকি তখন তিনি বললেন আচ্ছা ওই যে আগন্তুক যে লোকটা আসে বৃদ্ধ তাকে কি আপনি চিনেন মহিলাগুলো বলল না আমি চিনি না সুফান সেদিন থেকে অমর রতিহানু বললেন এই যে আকুরের যে ত্যাগ এবং অমর যে তার প্রতিযোগিতার প্রবণতা নেখির কাজে তিনি তখন অবিভূত হয়ে গেলেন বলেন এই বকরের সাথে নেখির কাজের প্রতিযোগিতা আমি পারব না এভাবে অসংখ্য দৃষ্টান্ত আমরা পাব। যেমনটি অত্র হাদিসেও দেখা যাচ্ছে যে সাহাবি এসে বলছেন দুল্লানি আলা আমালিন আমাদেরকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটা করলে আমাকে জান্নাতে পৌঁছাই দেবে তাহলে জান্নাতে যাওয়ার কত আগ্রহ তাদের মধ্যে দেখা গিয়েছেন এটা এক নম্বর দিক দুই নম্বর দিক হচ্ছে কোনো বিষয় যদি আপনার বোধগম্য না হয় অথবা আপনার প্রয়োজন দেখা দেয় তাহলে বিষয়টিকে একাধিকবার আপনি জিজ্ঞাসা করতে পারেন কেন না জেনে কোনো কাজ করা এটা মুসলিমদের বৈশিষ্টের খেলা না জেনে কাজ করা না বুঝে কাজ করা এটা হচ্ছে খ্রিস্টানদের বৈশিষ্ট্যের অন্যতম তারা কিন্তু বুঝে না অথচ তারা তৃত্ববাদে বিশ্বাস করে ফেলেছে তারা বুঝে না যে আল্লাহর সানে কি বলছে আর আল্লাহর সাথে মরিয়ম আলাইহালামকে কি করে জড়িয়ে দিচ্ছে কিভাবে মরিয়ম তনা ঈশাকে জড়িয়ে দিচ্ছে মরিয়মকে আল্লাহর স্ত্রী ঈশাকে আল্লাহর পুত্র বলে এই যে অবান্তর অসংলগ্ন এবং অহেতুক যা আল্লাহ বলেন তার চা মহান বা না বুঝে এই ভুল আমল করা এটা কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য না এজন্য মুসলমান তাদের বৈশিষ্ট্য হবে কোনো মাস আল্লাহ যদি জিজ্ঞাসার প্রয়োজন হয় যেমন আল্লাহ বলে আমাদের জন্য একটা চমৎকার দৃষ্টান্ত যে তারা কোনো মাস আলা না জেনে আমল করতেন না বরং জিজ্ঞাসা করতেন এবং এখানেও পরিলক্ষিত হচ্ছে যে একবারের জায়গায় একাধিকবার একাধিকবার প্রশ্ন করলেন আর রসুল্লা কিন্তু জবাব একটাই দিলেন এবং এটির প্রতি গুরুত্ব আরোপ করলেন শুধু ও দর্শক বৃন্দ হাদিসের উল্লেখযোগ্য অংশ হচ্ছে লতা এখানে লতা তুমি রাগান্বিত হইও না এই লতা অর্থ কি ক্রুদ এর উদ্দেশ্য ক্রুদ এবং ক্রুদের পথে অর্থাৎ রাগ করে মানুষ কিন্তু তার হিতাহিত জ্ঞান এর মধ্যে বিব্রাট ঘটে যায় তখন মানুষ যাচ্ছে তাই করতে পারে এই রাগই মানুষ যাচ্ছে তাই করতে পারে এজন্য রাগ বা ক্রোধ মানুষের ভিতরে প্রতিহিংসার জন্ম দেয় এবং মানুষকে আত্ম অহংকারী করে ফেলে এই যে প্রতিহিংসা পরায়ণতা এবং অধিক মাত্রায় রাগান্বিত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা অথবা আত্মহংকারে ফেটে পড়া এই ত্রিবিধ ও দোষ এটি কিন্তু একজন মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট মানুষ তাদের জীবনটা পরিকল্পিতভাবে চালাবে এবং সুনিয়ন্ত্রিতভাবে চালিয়ে তার যে টার্গেট সেটা ফুলফিল করবে সে লক্ষ্যে যাওয়ার জন্য প্রতিযোগিতায় প্রবৃত্ত হবে প্রতিযোগিতায় নামবে তা করে সে যদি ক্রুধান্বিত হয়ে যায় তাহলে কিন্তু সে নিজেই লক্ষচ্যুত হয়ে যাবে এবং যাচ্ছে তাই করে ফেলবে পরিণামে সে নিজে লজ্জিত হবে এবং নিজের ক্ষতি করবে অন্যেরও ক্ষতি করবে শুধুও দর্শক বৃন্দ একজন মুসলিম কিন্তু ওইরকম হতে পারেন না মুসলিমের জীবন নিয়ন্ত্রিত কেন নিয়ন্ত্রিত তিনি যেহেতু আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে তিনি যেহেতু আত্মসমর্পণ করেছেন দর্শক বিন্দু আমাদের সময় হলে একটি বিরতি নেওয়ার অল্প সময়ের জন্য বিরতি নিচ্ছে একটি বিরতি ততক্ষণে আপনারা আমাদের কাছে থাকুন ফিরে আসব আপনাদের প্রিয় অনুষ্ঠান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 अत्याचारे अदिकार आदेश आज सन्दा साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेशे पीस टी बांगलाय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 দেখুন প্রশ্ন করার সাহস করুন দর্শক বৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে আন্তরিক স্বাগত আমরা বলেছিলাম একজন মুসলিম চরিত্র কখনো কিন্তু তার স্বেচ্ছাসেবীতে রূপান্তরিত হতে পারে না মুসলিম নিয়ন্ত্রিত জীবনের নাম এর জন্য তাকে লজ্জাশীল হতে হবে তাকে ধৈর্য সহিষ্ণু হতে হবে তাকে বিনয়ী হতে হবে তাকে ভালোবাসা পরায়ণ হতে হবে এবং সব সময় ক্রুতকে নিয়ন্ত্রণকারী হতে হবে ক্ষমাপ্রায়ণ হতে হবে এটা কিন্তু একজন মুসলিমের আদর্শের অন্যতম আমরা একটি ঘটনার মধ্যে জানি আলে আমরান একটি আয়াত আসছে সে এবং আয়াতের প্রেক্ষিতে একটা চমৎকার ঘটনা আসছে ইসলামের দ্বিতীয় খালিফা অমরিবুল হতাব তিনি কিন্তু একদিন তার বৃত্তির উপরে বা তার কর্মচারীর উপরে তিনি রাগান্বিত হয়েছিলেন এবং রাগের সঙ্গত কোনো কারণ ছিল আল্লাহ আলম এমন রেগেছিলেন যে তাকে আজকে প্রহার করবেনি রাগটা বেশি বেড়ে গিয়েছিল ততক্ষণে আরেকজন পরাণের রায় শুনিয়ে দিচ্ছে আল্লা সুবাহ কি বলছেন আল্লাহ বলছেন আল্লা দিনা বৈশিষ্টায় দুঃখী অবস্থায় স্বচ্ছ অবস্থায় এবং অস্বচ্ছ অবস্থায় তারা কিন্তু দান করে আল্লাহর প্রতি আর তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য তারা তাদের ক্রুদকে নিয়ন্ত্রণ করে ফেলে যখনই আমরি আল্লাহানু শুনতে পেলেন এই আয়াতখানা যে আল্লাহর বান্দাদের তো বৈশিষ্ট্য হল বিলম্ব না করে আমির ইবনুল বাস্তবায়ন করলেন বলেন আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করে ফেললাম তেলাওয়ারী সামনে আগাচ্ছেন পরবর্তী শব্দ হচ্ছে তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে ক্ষমা করবে তার হবে ক্ষমা পরায়ণ যখন এই বাণীটা শুনলেন তখন বললেন আমি যে আমার বৃত্তির উপরে রাগ করেছিলাম আমি তাকে ক্ষমা করে দিলাম যাহ আমি তাকে মাফ করে দিলাম মুক্ত করে দিলাম একেবারে তিনি সানন্দে তাকে মাফ করে দিলেন রাগ তার নিয়ন্ত্রণে নিলেন সাথে তার ক্ষমাও করে দিলেন এরপর যখন তেলাৎকারী বলছেন আল্লাহ ইহেবুল আল্লাহ আল্লাহবুল আলমিন এহসানকারীদেরকে ভালোবাসে তাহলে দেখা গেল যে এই মহৎ গুণ সমূহের মধ্যে অন্যতম আরেকটি গুণ হচ্ছে এহসান করা এই এহসানের প্রশ্নে যখন আসলো তখন অমর আল্লাহ আনু সাথে সাথেই বললেন আজকে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার প্রতি এসান করে আমি তোমাকে আল্লাহর আজাদ করে দিলাম সালা তাদের আদর্শ কোরআনের কাছে তারা নথি স্বীকার করতেন এবং কুদ দমন করে ফেলতেন শুধু ও দর্শক প্রবৃত্তির তাড়নায় মানুষ সবচেয়ে বেশি অপরাধ করে লুব লালসা মানুষ সামলাতে পারে না বলে হারামে জড়িয়ে পড়ে এবং ক্রুদান্বিত হয়ে যায় বলেই তার ব্যক্তি সত্তাকে হারিয়ে মতিভ্রম হয়ে এবং প্রতিশোধ স্পৃহায় বা আত্ম অহংকারে অপরের ক্ষতি সাধনে লিপ্ত হয়ে যায় এ কারণে মানুষ কিন্তু নিজে ধ্বংস নিজে দেখে আনে কথায় বলে খাল কেটে কমিলে না একজন ধৈর্য সহিষ্ণু মানুষ তিনি কিন্তু যত্র তত্র রাগ করবেন না এবং তিনি চলবেন সমাজের ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে আর যিনি রাগ করেই চলবেন তার চোখে মুকে রাগ কথাবার্তায় রাগ চলাফেরায় রাগ হাঁটতে বসতে রাগ তার আচরণে কেউ কিন্তু সন্তুষ্ট থাকবে না তার প্রতি সবাই বরং ক্ষেপ্ত থাকবে এজন্য ক্রোধকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কাজ সে কারণেই রসুন সাল্লাহ আলী সাহাবিকে বারবার বলছিলেন লতা হজাব লতা হুজব লতা হজাব তুমি রাগ করো না রাগ করো না ক্রুদকে নিয়ন্ত্রণ করো এটা কঠিন কাজ বটে কিন্তু ক্রুদেই মানুষকে ধ্বংস আনে আর নিয়ন্ত্রণ করতে পারলেই সে কিন্তু জান্নাতি হয়ে যাচ্ছে অতএব আমরা বলবো যে রাগ না করলেই জান্নাতে যাওয়া যাবে রাগ করা শৈতানিকার আর এটা যখন হবে তখন কিন্তু বিভ্রান্ত অনিবার্য হয়ে পড়বে ক্রুদ বা রাগ এটা দমন করা কঠিন কাজ এজন্য রসুল সাল্লা ওয়ালিউসলাম বললেন দুজনে মুখোমুখি যুদ্ধে বাহাদুরি দেখানো যে দেখাইতে পারে শক্তিশালী এর নাম কিন্তু বাহাদুর নয় রসুল সাল্লাহ আলী সাল্লাম অতি সুক ভাবে আপনাকে আমাকে বোঝাতে চাচ্ছেন একজন শক্তিশালী ব্যক্তি ওই ব্যক্তি যে যখন তার ক্রুধ বেড়ে যায় যখন তার রাগ বেড়ে যায় ওই সময় রাগকে নিয়ন্ত্রণ করতে পারে কাজী শুধু ও দশকবৃন্দ এটা কিন্তু চাকরিখানি কথা না রাগ দমন করা আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি তার ক্রুতকে দমন করতে পারত তাহলে কিন্তু সে অবশ্যই অবশ্যই জনে এগিয়ে যেতে পারতো সফল কাম হতো ব্যর্থতা এখানেই গ্রাস করে ক্রুত তাকে ধ্বংস করে দেয় তাকে লক্ষ্যচ্যুত করে দেয় আমরা যদি একটু বিস্তারিতভাবে যাই তাহলে দেখতে পাবো যিনি রাগান্বিত হন তিনি কিন্তু প্রথমে নিজেরই ক্ষতি করেন নিজের পায়ে নিজে কোড়াল মারেন রাগ না করলে সবর করলে হয়তোবা তিনি কিছু পেতেন সেটাও তো পেলেন না বরং রাগ করে তিনি জাতির কাছে একজন রৌড় মেজাজি রক্ষ মেজাজি হিসাবে পরিগণিত হলেন নিজের ব্যক্তি সত্ত্বাকে হারিয়ে ফেললেন আর তিনি রাগ করে কি করতে পারেন দ্বিতীয় ক্ষতি যেটা হয় যেটা সামাজিকভাবে জাতির ক্ষতি হয় আপনি সবর করলে হয়তোবা একটা বিরাট সংঘাত থেকে বা ধ্বংস থেকে জাতীয় সম্পদ বা সমাজ রক্ষা পেত কিন্তু আপনার ভুলের কারণে আপনার রাগের কারণে আপনার ক্রোধের কারণে আপনি সেখানে আগুন জ্বালিয়ে দিলেন সমাজকে তস্তস করে দিলেন আপনি সমাজ ও রাষ্ট্রের অর্থকে ধ্বংস করে দিলেন সব কিছু নষ্ট করে দিলেন তো আপনি তো যেমন আপনার পায়ে কুড়াল মারলেন তেমনি জাতির কপালেও আপনি কলঙ্কের লেপন এঁটে দিলেন সেটা অত্যন্ত মারাত্মক বিষয় মানুষ যখন হিংসা ও বিদ্বেষে বেশি আক্রান্ত হয়ে পড়ে তখন কিন্তু ওই মানুষ কিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আর এটা আমরা সবাই প্রত্যক্ষ করেছি যে অতিমাত্রায় যখন মানুষ রেগে যায় তখন দেখা যায় যে ওই মানুষটা খুনের মতো অপরাধ করে নিজে সর্বশান্ত হয়ে যাচ্ছে সে কয়েদি হয়ে যাচ্ছে এবং খুনের বদলে খুনি অপরাধী হিসাবে পরিগণিত হচ্ছে কখনোবা দেখা যায় যে এরকম ব্যক্তি এমন ফাহেসা এমন গর্হিত এবং অকথ্য নিন্দনীয় ভাষায় গালমন্দ করছে যা কিন্তু তার ব্যক্তিত্বের সম্পূর্ণ খিলাপ এটা কেন হয়েছে যে তার ধৈর্যের উপরে সে থাকতে পারে নাই ধৈর্য হারিয়ে ফেলেছে ক্রুধান্বিত হয়ে গেছে বা ক্রুধ তার উপরে বেড়ে গেছে এখন একটা প্রশ্ন আসতে পারে যে মানুষ কেন রাগান্বিত হয় মানুষ কেন রাগান্বিত হয় মানুষের স্বভাবগত কিছু বৈশিষ্ট্য তো আছেই তাছাড়া কিছু উপসর্গ কিছু কারণ আমরা খুঁজলে দেখতে পাবো তার মধ্যে একটা হচ্ছে যে মানুষ ক্ষিভের অহংকার যখন তার হয়ে যায় তখন কিন্তু সে ধরাকে সরা জ্ঞান করার চিন্তা করে এই অহংকারী মানুষই রাগ করে বেশি আরেক শ্রেণীর মানুষ আছে যারা অযথা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়ায় এই তুচ্ছ তাচ্ছিল্য করা মনে করে নিজে হয়ে গেছে আর অন্য মানুষগুলি মানুষ না এ তাদেরকে নিজে তুচ্ছ তাচ্ছিল্য করে এই তুচ্ছ তাচ্ছল্য করতে গিয়ে একসময় কিন্তু অঘঠন ঘটে যায় এবং মানুষ রাগান্বিত হয়ে পড়ে মানুষের মধ্যে আরেক মানুষ আছে যারা এই ক্রুদের বা রাগের রোগে আক্রান্ত তারা কিন্তু ঝগড়াটে তাদের সব সময় করকস মেজাজ থাকে এবং ঝগড়া প্রিয় শুধু ঝগড়া করতেই চায় আরটা ছিল ইন্টারফেয়ার আরেকজনের বিষয় হস্তক্ষেপ বাবা এটা আমার বিষয় না আমি কেন সে বিষয়ে হস্তক্ষেপ করব। যেটা আমার বক্তব্য না আমি সেখানে নাকগলাতে যাব কেন উদুর পিণ্ডি বুদুর গাড়ে এটা আমরা যখন করতেই যাব তখন কিন্তু আমাদের বিভ্রান্তি অনিবার্য হয়ে যাবে শুধু ও দর্শক বৃন্দ এগুলি হচ্ছে রাগের অন্যতম কারণ এবং রাগ করে মানুষ নিজেকে বড় করতে যে সে কিন্তু অন্যের মাল আত্মসাত করছে বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি যারা ওই ধরনের ডাকু টাইপের এবং সমাজে ত্রাস কায়েম করে রাখে তারাই কেবলমাত্র সমাজে বিপর্যয় সৃষ্টি করে এবং তারা মানুষের মাল আত্মসাত করে শুধু ও দর্শক বৃন্দ এই যে রাগ বা ক্রূর এই যে ক্ষতিকর বিষাক্ত একটি প্রয়োজন যা মানুষ ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে সবখানেই ধ্বংস ডেকে আনে এবং এটি শয়তানের কাজ এর থেকে ফিরে আসার উপায় থাকে। প্রথমে আমি বলবো আত্মসমালোচনা করা একজন ব্যক্তি চিন্তা করবেন যে তিনি কে তার ক্ষমতা কতটুকু তার ক্ষমতার উপরে কি কারো কোনো ক্ষমতা নাই তিনি কে একদিন মরবেন না আল্লাহর আদালতে জবাবদেহি করবেন না এই যে অনুভূতি এই চিন্তাটা যদি তিনি তার পরিবর্তন কমে যাবে আমাকেও একদিন চলে যেতে হবে যতই আত্মম্পরিতা করি না কেন আমাকে তো একদিন ছেড়ে যেতে হবে এই অনুভূতি যখন একজন মানুষের ভিতরে ঢুকবে তখনই কিন্তু তাকে উপদেশ কাজ করবে আমরা কিন্তু ইসলামের নবী বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের বানিস মুহে এ মর্মে আমরা কিছু মহৌষের কথা পাই রসুলাম ক্রুত নিয়ন্ত্রণ করার জন্য কিছু উপদেশ দিয়েছেন যেমন যদি বেশি রাগান্বিত হয়ে যাও তাহলে তুমি বলো আউ্লাহমিনের সাহেব অনুরাজি তৃতীয়ত আপনি যদি দাঁড়ানো থাকেন তাহলে বসে পড়ুন আর যদি বসাত অবস্থায় রাগান্বিত হন তাহলে শুয়ে পড়ুন তাহলে কিন্তু আপনার রাগ করার ইমোশনটা কমে যাবে এবং আপনি অযথা কথা বন্ধ করে দিন আর যদি তাতেও রাগ আপনার না থামে তাহলে আপনি উজু করে আসুন আপনার ইনশা আল্লাহ পরিবর্তন হয়ে যাবে কাজী এসকল উপদেশের মধ্য দিয়ে আমরা যদি আমাদের জীবনকে গঠন করতে পারি তাহলে কিন্তু যথার্থই যেমন করে রসুল সাল্লিয় সাল্লাম বলছেন যে লতা তুমি রাগান্বিত হইও না রাগান্বিত না হলেই আমরা কিন্তু আমাদের জীবনকে বাঁচাতে পারব অতএব আসুন সুদী অদর্শকবৃন্দ আজকের এই দর্শের মাধ্যমে যে মহান শিক্ষাটি লাভ করলাম সেটি আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি এবং যাবতীয় প্রকার ক্ষতিকর দিক থেকে আমরা মুক্ত হয়ে ধৈর্য ও সহিষ্ণুতার সাথে জীবন কোটার চেষ্টা করি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি ও আখরুদাওয়ানা রবিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত কি যতক্ষণ না শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় निवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सतटदेश जर आतिक बार्ता ধর্মত্ত্বের কোষ্টি পাথর ইত্তের কোষ্টি পাথর ঈশ্বর সম্পর্কে জানা ইশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার কল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ उल्लेख करम्बर खंडेल कुरान उधन नम्बर तिर हादिस नम्बर पांच तेतर सल्लम सुराइक পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগে সমান সত্য ঈশ্বরকে